Part. The sect the fire in Al-Aqsa, Islam's third holiest mosque, took place on the 21st August 1969 by an Australian evangelical Christian settler named Dennis Michael Rohan. who believed that burning the mosque would pave the way for rebuilding the Jewish temple on Temple Mount. The fire gutted the southeastern wing of the mosque and destroyed the 1,000-year-old Saladin's minbar or platform. Pope Rezitz met with the Secretary General of the Organization of Islamic Cooperation, and also a copy of his encyclical, Laudato Si. Me, we also have to work together to give according to the organization of Islamic cooperation twitter account the aim of this meeting is to strengthen the relationship and mutual respect between muslims and christians OIC ke asholey muslimder protinidhitto kore ottonto afsosher shonge bolte বর্তমানে আফগান সোমালিয়া মালি ইয়েমেন ইত্যাদির মতো দেশগুলোতে মুজাহিদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলো ছাড়া পৃথিবীর এক ইঞ্চি ভূমিতেও আল্লাহর বিধানের বাস্তবায়ন নেই গণতন্ত্র সেকুলারিজম সমাজতন্ত্র পুঁজিবাদ ইত্যাদির মতো গুফরি সিস্টেমের নাক পাশেবন্দি গোটা বিশ্বের অসহায় মানুষ মুসলিম দেশগুলো কাফেরদের তৈরি ভ্রান্ত জাতীয়তাবাদকে আঁকড়ে ধরেছে নিজের দেশ ছাড়া অন্য দেশের মুসলিমদের আলাদা জাতি মনে করছে কেউ পরিচয় দিচ্ছে বাঙালি কেউ ভারতীয় কেউ পাকিস্তানি কেউ তুর্কি আজ গোটা বিশ্বে মুসলমানরা চরমভাবে নির্যাতিত ও নিপীড়িত কাশ্মীর জিংজিয়াং ইরাক সিরিয়া ইয়েমেন লেবানন জেসনিয়া সর্বত্র আজ মোমিনদের রক্তের স্রোত বয়ে যাচ্ছে সৌদি প্রশাসন মনে করছে ফিলিস্তিনি সিরিয়ান আর ইয়েমেনিরা মরে যায় যাক এটা তাদের জাতীয় সমস্যা এতে সৌদিদের কিছুই আসা যায় না বাঙালিরা মনে করছে রোহিঙ্গা বা কাশ্মীরের মুসলমানরা মরে যায় যাক এটা মায়ানমার ও ভারতের ব্যাপার এতে আমাদের কিছুই করার নেই এভাবে প্রত্যেকেই একটি নির্দিষ্ট কাঁটাতার বেড়া দিয়ে ঘেরা এলাকাকে বা ভৌগোলিক সীমারেখাকে নিজের দেশ মনে করছে নিজের জাতি মনে করছে মূলত এই নিকৃষ্ট ভৌগোলিক জাতীয়তাবাদ কুফারদের একটি চক্রান্ত তারা মুসলিম বিশ্বকে ভেঙে টুকরো টুকরো করে সবাইকে আলাদা আলাদা পতাকা ধরিয়ে দিয়েছে ক্ষমতার গদিতে বসিয়েছে তাদেরই পছন্দের গাত্তার শাসক এভাবেই মুসলিম দেশগুলোকে ভাগ বণ্টন করে ব্রিটেন ও ফ্রান্সের তত্ত্বাবধানে এবং রাশিয়ার ঐক্যমতে মুসলিম বিশ্বকে টুকরো টুকরু করে নিজেদের মধ্যে ভাগবন্টন করে নেয়ার এই ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছিল ১৯১৬ সালে যা সেক্স পিটক অ্যাগ্রিমেন্ট নামে পরিচিত ওআইসি প্রতিষ্ঠার পটভূমি মুসলমানদের ঐক্যকে এভাবে বিনষ্ট করে দিয়ে ইহুদি খ্রিস্টান চক্র মুসলিম বিশ্বকে নিয়ে চিনিমিনি খেলতে শুরু করে ইসলামের প্রথম ক্যাবলা বাইতুল মাকদিস সহ মুসলমানদের আবাসভূমি ফিলিস্তিনকে তুলে দেয় ইহুদিদের হাতে ১৯৪৭ সালে শয়তানের আখড়াত জাতিসংঘের মাধ্যমে রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলকে শক্তিশালী করতে যা যা করা দরকার সব করে রহমাহুল্লাহের দেয়া মিম্বর যা সালাহুদ্দিন মেম্বর নামে পরিচিত ছিল তা আগুনে ধ্বংস হয়ে যায় এই ঘটনায় সারা বিশ্বের মুসলিম জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এই ইস্যুকে কেন্দ্র করে পঁচিশে সেপ্টেম্বর ১৯৬৯ উনসত্তর সালে মরক্কোর ইবাতে অনুষ্ঠিত হয় তথাকথিত মুসলিম নেতাদের আন্তর্জাতিক সম্মেলন এই সম্মেলনেই ত্রিশটি মুসলিম রাষ্ট্র সম্মিলিতভাবে ওআইসি গঠন করে এই সংস্থাটির প্রতিষ্ঠাকালীন অন্যতম মৌলিক লক্ষ্য ছিল ইসলামের প্রথম ক্যাবলা বাইতুল মাকদিসের হেফাজত ও ফিলিস্তিনের স্বাধীক আন্দোলনের সমর্থন ও সহযোগিতা পরবর্তীকালে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা বেড়ে সাতান্নতে পরিণত হয় ওআইসির কর্মকাণ্ড প্রতিষ্ঠা লগ্ন থেকে ওআইসি মুসলমানদের অভিভাবকের ভূমিকায় অভিনয় করলেও সর্বসময়ের মধ্যে এই সংস্থার মুখোশ খোলে যায় বিগত পঞ্চাশ বছরে ইসলাম ও মুসলমানদের জন্য ওআইসি কিছু করতে না পারলেও মুসলমানদের জিহাদি চেতনাকে নিঃশেষ করে দিতে বিরাট ভূমিকা পালন করেছে ওআইসি যে মুসলিম নামধারী দালাল শাসকদের একটি আখড়া ছাড়া আর কিছুই নয় সময় আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে সময় যত এগিয়েছে ওআইসি ততই ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব বিরোধী কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছে বিগত পঞ্চাশ বছরে ওআইসি বিভিন্ন দেশে ১৪টি আন্তর্জাতিক সম্মেলন করেছে মুসলমানদের অভিভাবকের ভূমিকায় অভিনয় করা ছাড়া এই সম্মেলনগুলোতে আর কিছুই হয়নি এরা মুসলমানদের ধোঁকা দিয়ে বলেছিল তারা ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পবিত্র স্থানগুলোর হেফাজত করবে বাইতুল মাকদিস পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে মুসলমানরা তাদের এই প্রতারণাপূর্ণ ওয়াদায় বিশ্বাস করেছিল দেখতে দেখতে কেটে গেল অর্ধ শতাব্দী। এরই মধ্যে বাইতুল মাদিজ সহ ফিলিস্তিনের পঁচানব্বই ভাগ এলাকা ওআইসির চোখের সামনে ইহুদিরা দখল করে নিয়েছে লক্ষ লক্ষ মজরুম মুসলমানের রক্তে লাল হয়েছে ফিলিস্তিনের মাটি। ঘরবাড়ি হারা মাবন্ত্রের আত্মচিৎকারে কেঁদেছে পৃথিবীর আসমান لأن ترى الجرادات في السوارع ترى أن ترى أن يدخلون عراضنا الآمن هذا السقوط حرام عليكم, حرام عليكم. حسبي الله ونعمل وكير عليكم حسبي الله ونعمل وكير عليكم يا حساب العرب لا يمشون عليكم لا يريكم ولا يريكم حمية ولا يريكم أقول لا إله إلا الله محمد رسول الله وإلاكم يا مجاهدين الله بيت المكديس كدهشي ديته شايتان إيهوديره تانا كنون كرمتاليه داته কিন্তু ওআইসি কেবল প্রতারণাপূর্ণ বিবৃতি দিয়ে মোমিনদের হৃদয়ের আগুনকে ছাঁছাপা দিয়ে রাখছে যাতে বাইতুল মাকদিস উদ্ধারের কার্যকর কোন পদক্ষেপ মুসলমানরা না নিতে পারে যাতে মুসলমানদের নজর অন্যদিকে ফিরিয়ে রাখা যায় আর ইহুতিরা নিরাপদে বাইতুল মাকদিসকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে অনেক মাথামোটা ইসলামী স্কলার আছে যারা কাফের ও শয়তানদের আখড়া জাতিসংঘের ওপর মুসলমানদের আস্থা রাখার পরামর্শ দেয় কোন কিছু হলেই এই শয়তানগুলোর কাছে বিচার নিয়ে যেতে বলে অনেক সচেতন মুসলমান জাতিসংখের শৈতানি বুঝে ফেলার কারণে ও সব দুনিয়াল ইসলামী স্কলারের কথায় আর কান দেয় না জাতিসংখের ধোঁকা থেকে বেঁচে গেলেও আবার তাদের অনেকেই গিয়ে পড়ে ওআইসির প্রতারণায় মুসলমানদের ওপর নির্যাতন হলেই তারা ওআইসি কে কেন কিছু করছে না বলে চেঁচামেচি করে জাতিসংঘ গঠিত হয়েছিল ইহুদি ও কুফার গোষ্ঠের স্বার্থ রক্ষায় এ নিয়ে আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নামে নির্মিত শর্ট ডকুমেন্টারিতে আলোচনা করেছি ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে আগ্রহী ভাইয়েরা দেখে নিতে পারেন জাতিসংঘের সর্বপ্রথম মিশন ছিল ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি প্রদান আর সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে পক্ষান্তর ওআইসির মিশন ছিল ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিন ও বাইতুল মগদিসকে হেফাজত করা বুঝতেই পারছেন সম্পূর্ণ বিপরীতমুখী দুটি মিশন নিয়ে কাজ শুরু করে এই দুই সংগঠন কিন্তু দালাল মুসলিম শাসকদের কেরামতি দেখুন তারা জাতিসংঘের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং জাতিসংঘকে কৌশলগত মিত্র হিসেবে গ্রহণ করে নিয়েছে কুফফার সংখের সাবেক মহাসচিব বানকিমুন বলেন ওআইসি জাতিসংঘের কৌশলগত মিত্র ওআইসি শয়তান সংঘের কৌশলগত মিত্র এমনিতেই হয়নি এই স্বীকৃতি দেয়ার পেছনে অনেক কারণও আছে আমরা ভিউয়ার্সদের সামনে সেই কারণগুলোর অল্প কয়েকটি এখানে তুলে ধরতে চাই ওআইসির মুখোশ উন্মোচন জাতিসংঘের যে ইসলাম বিধ্বংসী কার্যক্রমগুলো আছে তার মধ্য থেকে বেশ কয়েকটি কার্যক্রম আঞ্জাম দিচ্ছে স্বয়ং ওআইসি প্রতিষ্ঠাকালীন যে কতিপয় লক্ষ্য নিয়ে ওআইসি যাত্রা করেছিল সব কিছু ছাপিয়ে এখন কুফ্ফার সঙ্গের এজেন্ডা বাস্তবায়নী হয়ে দাঁড়ায় ওআইসির মূল লক্ষ্য ইসলাম ও মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন মুসলিম ভূখণ্ড দখল ও মুসলমানদের পুনরায় সংগঠন ও পুনরুদ্ধানের যে কোনও পদক্ষেপকে ধ্বংস করে দিতে জাতিসংঘের গৃহীত কর্মসূচির নাম কাউন্টার টেররিজম এই কর্মসূচির আওতায় কুফার সংঘ ও তার প্রতিষ্ঠাতারা আফগান ইরাক সিরিয়া ইয়েমেন সোমালিয়া মালি জিংজিয়াং সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রে মুসলমানদের উপর বড় আক্রমণ চালিয়ে যাচ্ছে আশ্চর্যের বিষয় হল ও আইসি ও জাতিসংঘের সাথে এই কর্মসূচিতে সামিল হয়েছে সংস্কৃতি চর্চার নামে ওআইসি মুসলিম সমাজে পাশ্চাত্য শয়তানি সভ্যতার অনুসরণে গানবাদ্য নারী নৃত্য ও অশ্লীলতার প্রসারে কাজ করছে পঁচিশে নভেম্বর থেকে আঠাশে নভেম্বর দু হাজার উনিশে সৌদি আরবের জেদ্দায় ওআইসির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যে অশ্লীল নারী নৃত্য নারী পুরুষের যৌথ ডান্স পার্টি ও ঢোলতলা বাজিয়ে সঙ্গীত পরিবেশনের যে মহড়া দেওয়া হয়েছে কোনো মোমিন মুসলমান তা দেখার সাহস করবে না ও আইসি ইসলামের নামে এক কী করছে মুসলমানদেরকে বিশুদ্ধ ইসলাম থেকে বিমুখ করতে জোট মডারেট ইসলাম নামে ইসলামের একটি পাশ্চাত্য ভার্সন তৈরি করেছে মডারেট ইসলামের অন্যতম আগিদা হল ইন্টারফেথ হারমোনি অর্থাৎ আন্তধর্মীয় যা ইসলামের অন্যতম মৌলিক আকিদা আলওয়ালাওয়ালবার মাপকাটিকে ভেঙে ফেলে মানুষকে ইমানের সীমানা থেকে বের করে কুফরের সীমানায় নিয়ে যায় ইন্টারফেথ হারমোনির আওতায় তারা ভ্যাটিকেনের পোপ বাবা ফ্রান্সিসের সঙ্গে গলাগলি করছে এবং মুসলিম বিশ্বকে আন্তঃর্মীয় সম্প্রীতির কুফুরি শিক্ষা গেলানোর চেষ্টা করছে বাবা ফ্রান্সিস নাকি বিশ্বশান্তির অগ্রদূত বাংলাদেশে ইন্টারফেথ হারমোনি কর্মসূচির অন্যতম কুশিলভ মুলাহিদ মাওলানা ফরিদুদ্দিন মাসরুদ নারী ক্ষমতায়নের নামে কুফারসংঘ ও তার চেলাচামুণ্ডারা মুসলিম নারীদেরকে পর্দার সীমানা থেকে বের করে পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার অংশ বানাতে চায় ইউরোপ আমেরিকার মতো মুসলিম সমাজকে জেনাবিবিচার ও ধর্ষণের স্বর্গরাজ্য বানাতে চায় ওআইসি ও জাতিসংঘের সঙ্গে তাল মিলিয়ে এমপার্মেন্ট অব ওমেন অর্থাৎ কর্মসূচিতে নিশ্চয়ই কুফবার সংঘের সাবেক মহাসচিব স্বীকৃতি দিয়েছে চলমান সময়গুলোতে ওআইসি কি করছে ও আইসির কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা আমরা করেছি তবুও সম্মানিত ভিউর্স মনে প্রশ্ন আসতে পারে এখন ও কি কাজ করছে চলুন ওআইসির সাম্প্রতিক কিছু বিবৃতির ওপর নজর দেওয়া যাক ইংরেজি সন দু হাজার ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউথ ফোরামে ওআইসির মহাসচিব ইউসুফ আল ওসেমিন বলে এখন কাউন্টার টেরোরিজম হচ্ছে তাদের টপ প্রায়োরিটি যে সংস্থাটির জন্ম হয়েছিল বাইতুল মাকদিস ও ফিলিস্তিনের হেফাজতের জন্য সেই সংস্থা বাইতুল মাকদিস ও ফিলিস্তিনকে নিরবি ইহুদিদের হাতে তুলে দিয়ে এখন কুফার সংখের ইসলাম বিধ্বংসী মিশন কাউন্টার টেরোরিজমকেই নিজেদের মূল মিশন হিসেবে বেছে নিয়েছে ফিলিস্তিন নিয়েও দুই একটি বিবৃতিও ছুঁড়ে বই কি পৃথিবীর সবচেয়ে নির্জাতিত জাতি উইঘুর মুসলিম আজ গোটা জিন্জিয়াং প্রদেশ যেন একটি উন্মুক্ত কারাগার এমন বর্বর জুলুম অত্যাচার নিপীড়ন পাশবিকতা তাদের উপর চালানো হচ্ছে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় দশ লক্ষ মুসলমানকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে পাশবিক নির্যাতন চালানো হচ্ছে এই করুন মুহূর্তেও ও আইসি এর প্রধান নিয়ন্ত্রক রাষ্ট্র সৌদি আরবের যুবরাজ চীন সফর করে বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি সাইন করেছে এবং সরাসরি কমিউনিস্ট চীনের এই বর্বরাকে সমর্থন করে বিবৃতি দিয়েছে ও সন্ত্রাসে কাজ করার অধিকার চীনে রয়েছে উইঘুর মুসলিমদের ওপর চীনা নিপীড়নের বিষয়ে নিন্দা জানিয়েছিল ব্রিটেন, কানাডা, ফ্রান্স অস্ট্রেলিয়া জার্মানি ও জাপান সহ বাইশটি দেশ এর পাল্টা জবাব হিসেবে ওআইসির প্রধান কারিগল, সৌদি আরব ও পাকিস্তান সহ আরো সাত্রিশটি রাষ্ট্র জাতিসংঘে চিঠি পাঠিয়েছে চীনের উইঘুর নীতিকে সমর্থন করে এই নিপেরাই বলুন রাষ্ট্র সৌদি আরবের যুবরাজকে জিজ্ঞেস করেছিল ফিলিস্তিনিদের করণীয় সম্পর্কে যুবরাজ জবাব দেয় ফিলিস্তিনিদের উচিত ইসরায়েলের কথা মোতাবেক চলা was so astonishing astonishing towards Israel that I had to brief the White House and the Prime Minister. Absolutely would blow your mind if you know what this man is thinking. He, he said, let, one statement he said, I said, what, the, what can the Palestinians do? He said, oh, it's simple. They need to copy Israel. Copy Israel, that's all. বাইতুল মাকদিস ও ফিলিস্তিনের হেফাজতের জন্য প্রতিষ্ঠিত এই সংস্থার একই বেহাল দশা দেখুন ভারত যখন কাশ্মীরের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছিল মা বন্ধের ধর্ষণ করছিল তখনই ও আইসির অন্যতম নিয়ন্ত্রক রাষ্ট্র আরব আমিরাত গুজরাটের কষাই মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেয় ওআইসির অল্প কয়েকটি ইসলাম বিধ্বংসী কুফুরি কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরা হলো। সবগুলোর আলোচনা এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয় আমাদের আহ্বান প্রিয় মুসলিম উম্মা আমরা হয়তো বুঝতে পেরেছি যে কুফবার সংঘ আর ওয়াইসির মতো প্রতারক প্রতিষ্ঠানগুলো মূলত একই মুদ্রার এপিট ওপিট একদল সরাসরি কাফের আরেক দল কাফেরদের বেতনভোগী পাঁচটা গোলাম মুসলমানদের আশা আকাঙ্ক্ষা কখনো এই প্রতারক ধোকাবাজদের সঙ্গে জড়তে পারে না তাই আসুন সতর্ক হই এসব তথাকথিত ধোকাবাজ সংস্থাগুলোর অনিষ্ট থেকে নিজেদের ইমান আমলকে হেফাজত করি ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব রক্ষার এ লড়াইয়ে সাহাবাইকারের অনুসৃত পথে চলার চেষ্টা করি আল্লাহ তালা দিনকাহিমের এই সংগ্রামে আমাদের সবাইকে ইমানের শিবিরে থাকার তাওফিক দিন মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমের ওপর অটল রাখুন আমিন আলামিন।